ওসাম্মা ইবন জায়দ রদিয়াহতালন হতে বর্ণিত নাবী সাল্লি সাল্লাম বলেন পুরুষের জন্য স্ত্রী জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোনও ফিতনা আমি রেখে গেলাম না